আবু হুরাইরা রজিয়াল্লাহ তাল্লান্ন হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন জুমুয়ার দিন যখন তোমরা পাশের মুসল্লিকে চুপ থাকো বলবে অথচ ইমাম খুদ্বা দিচ্ছেন তাহলে তুমি একটি অনর্থক কথা বললে